ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লাহ্ন এর আজাদকৃত গোলাম কুরায়ব হতে বর্ণিত যে নাবী সাল্লা আল্লামের স্ত্রী মাইমুনা রদুল্লাহ তু আল্লাহা তার এক বাদীকে মুক্ত করে দিলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন তাকে বললেন তুমি যদি একে তোমার মামাদের কাউকে দিয়ে দিতে তবে তোমার অধিক পুণ্য হতো